আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকৃদার আটকি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে অধিকার সম্পর্কে আম্বি এখ অধিকার কি সেটা আমাদের জানা দরকার प्रथम आलोचना करते जा पाश्यार তার মধ্যে আবার ইমান আনেনি হ্যাঁ এমন যেন না হয় সবার প্রতি সমভাবে ইমান আনতে হবে আল্লাহ সুরাবাকার দুইশত পঞ্চাশি নম্বর আয় ধ ربه والمؤمنون كلن آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير الله سبحانه وتعالى جهنا رسول صلى الله عليه وسلم لأنه ফের উপর আল্লাহর সকল কিতাবাদের উপর এবং তার রসুলের উপর এবং তারা বলে যে লাঙুথরাইন আহাদিম রসুল যে আমরা কখনো কোনো রাসুলের মাঝে পার্থক্য সৃষ্টি করি না অর্থাৎ যা আমরা শুনেছি এবং আনগত্য করেছি এবং তারা বলেন যে হে আমাদের প্রতি আপনার ক্ষমার প্রার্থনা করছি আমরা এবং আপনার কাছে আমাদের প্রত্যাবর্তিত হতে হবে द्वित अधिकार जो तरह बात करते मर्जा दीते आल्ला तरजा दिए تعطيكونا برابر اشحر اشحر لكونا شجوك ني شيخ الاسلام ابن تيمية رحمة الله عليه وآلن وإنما حقوق الأنبياء ما جاء بي الكتاب والسنة عنهم قال تعالى في خطابه لبني إسرائيل وأنتو برسلي وعزتموهم واخرتم الله خرضا حسنا لو كفرنا عنكم سيئاتكم ولا ودخلنكم درنا আল্লা যখন মনে ইসলাম সম্বোধন করেন তখন বলেছিলেন যে আমন্তি তোমরা যদি আমার রসুলের উপর ইমান আনো এবং তাদের সহযোগিতা করো এবং আল্লাহকে দাও। আমি মানে মানে হয়েছে যে সহযোগিতা করা সম্মান করা এইগুলা সামিল তাহলে নবীদের। কে সেইভাবেই আমরা সম্মান করো যেভাবে আল্লাহ সম্মান করতে বলেছেন তৃতীয় নম্বর অধিকার সেটা হচ্ছে এবং বিশেষ করে তাদের যে শরীয়তে এসেছে যেগুলো আমাদের মহান আশ্রমের শরীয় দ্বারা রহিত হয়নি সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ হাজির কিছু সংখ্যক নবীদের কথা উল্লেখের পর তিনি বলেছেন সুরান আমার নব্বই নম্বর أولئك الذين هدى الله فبهداه مقتده আপনি অনুসরণ করেন হম এবং আপনি বলে দিন যে এই ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা করে না চাই না হম বরং ইনহুয়া আলামিন বরং এটি হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রায় ইব্রাহিম ইসলাম এবং তার সাথীদের মধ্যে চতুর্থ নম্বর যে অধিকার সেটা হচ্ছে से बेपारे तक सत्यवदी मन करते तब ठीक तेज नहीं ठीक पंचम नम्बर जो अधिकार तब हम तनुगत्य करते तरफ विपरीत करा जा এবং ৬ নম্বর অধিকার আছে তাদের যে কথা বিশ্বাস করতে হবে যে তারা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তারা এলম এবং আমলের চরিত্রে তারা হচ্ছেন পরিপূর্ণ ব্যক্তিত্ব এবং তারা সবচাইতে এই কথা তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে সপ্তম নম্বর তাদের অধিকার হচ্ছে যে আমরা এই কথা বিশ্বাস করব যে আল্লাহ তাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য ফজিল দিয়েছেন যেগুলা অন্য কোনো মানুষ অর্জন করতে পারে না কারণ মানুষ এই গুলো এই বৈশিষ্ট্য গুলো বৈশিষ্ট্য গুলো ফজিলত গুলো পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় হ্যাঁ আট নম্বর যে অধিকার সেটা হচ্ছে এই কথা বিশ্বাস করা যায় যে তারা আমাদের মত এই মানুষ এবং তারা ফেরস্তা নন তাদের ভিন্ন কোন এমন কোন আপনার क्लान हनरा घुमान तयी करें तरफ सन्तान है तुग्न हान तृत्युबरण करें मानुष्व स्वभाव तेजे रही मानस আমাদের মতো আপনি বলে দিন যে আমি কেবল তোমাদের মতেই একজন মানুষ তাইলে এইখানে পরিষ্কার ভাবে রসুল আখ ইসলাম হ্যাঁ বলতে বলেছেন যে আমি তোমাদের মতেই মানুষ সুরে ফুরকার নম্বর আয়তে আল্লাহ বলেন বলেন যে আপনার পূর্বে আমি যে যে থাকি না তাদের ছিল তারা খানা খেত এবং তারা বাজারের মধ্যে চলাফেরা করতো তাইলে মানুষের স্বভাবই তাদের মধ্যে ছিল নয় নম্বর যে অধিকার তাদের সেটা হচ্ছে এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাদের মাঝে কোন রুবীদের কোনো বৈশিষ্ট্য দেননি হম এবং এরকম ভাবে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে কোন তাসারপ করতে পারেন না এবং তারা কোন মৃতকে জীবিত করতে পারেন না এবং তারা কোনো লাভ ক্ষতির মালিক নয় আল্লাহ জাহানুহ বলেন চুরা আরফের একশো অষ্টাশি নম্বর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 আমি সবসময় আমার সবগুলো কল্যাণ আমি ছিনিয়ে নিতাম এবং বেশি বেশি কল্যাণ আমার হতো ও মানস নেস এবং আমাকে কখনো অনিষ্ট পেয়ে না কারণ আমি যদি আগে থেকে জানি অনিষ্ট পাবে কেন তাদেরকে হম কোন আপনার নিদর্শন দিয়ে থাকেন এবং বিশেষ কোন মজেজা দিয়ে থাকেন হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছাই তিনি দিয়ে থাকেন সুরে জিনের ছাব্বিশ সাতাশ আল্লাহ বলেন সম্পর্কে তিনি জানেন তিনি এই গায়বকে কাউকে জানতে দেন না প্রকাশ করেন না তবে এই গায়বে কিছু সংবাদ আল্লাহ যার যে রসুনির উপর তিনি সন্তুষ্ট থাকেন এবং তাকে কিছু জানিয়ে দিতে চান তাকে জানিয়ে দেন আল্লাহ জানিয়ে দিলে সেইগুলো তিনি বলতে পারেন যেমন আমাদের রসুল সালাম পরকাল সম্পর্কে অনেক কথাই বলে গেছেন এবং কেমতের আলামত সম্পর্কে অনেক কথাই বলেছেন যেটা এখন বাস্তবায়িত হচ্ছে তাইলে তাদেরকে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকা যাবে না এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে ফিরিয়াদ যাবে না এবং তাদের জন্য কোনো কিছু জবাই করা যাবে না তাদের জন্য কোনো কিছু মানত করা যাবে না তাদের নামে কসম খাওয়া যাবে না মানুষের নেতৃত্বে তারা রয়েছেন সুতরাং তাদেরকে ভালোবাসা সকল মোমিনের ভালোবাসার উপর অগ্রাধিকার অবশ্যই পাবে হম বারো নম্বর যে অধিকার সেটা হচ্ছে কোনোভাবে যদি তাদের অসম্মান করা হয় হ্যাঁ ইঙ্গিত দিয়ে তাদেরকে আপনার অসম্মান করা যাবে না কোনোভাবে অসম্মান করা যাবে না এটা তারা অধিকার পায় আমাদের পক্ষ থেকে ১৩ নম্বর যে অধিকার বাধ্যতামূলক আমরা দিতে বাধ্য সেটা হচ্ছে তাদের যদি কেউ অবমাননা করে তাদের পক্ষে যেতে হবে তাদের পক্ষ নেওয়া এটা সবচাইতে বড় নে সবচাইতে আল্লাহ নৈকুত্য অর্জনের মাধ্যম এই জন্য আমরা তেরোটি নবীদের রাসুলদের অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম যেগুলা দিতে আমরা বাধ্য घटना जीवन सम्पर्क मोस्हब तरह जीवन जेनेदेश ग्रहण करना मोस्हब अदिकार हम्म तर करते भाला <متحدث> سورة يوسف يقول لنا نمبر آية المد الله قال لقد كان في قصصهم عبرت لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون الله جل شانا قال جلتا عدل قواتنا المد وابش شكوني ببار رئيش قد يبان এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা এবং এটি হেদায়েত এবং রহমত মোমেনদের জন্য সুতরাং আল্লাহর কিতাব কখনো আপনার মিথ্যা হতে পারে না হম দ্বিতীয় নম্বর যে অধিকার সেটা হচ্ছে যখন তাদের নাম আসবে এবং তাদের নাম লেখা হবে তখনই তাদের উপর সালাম পাঠাতে হবে আল্লাহ আমলের উনষাট নম্বর আয়তির মধ্যে বলেন আপনি বলে সকল প্রশংসা আল্লাহর এবং আল্লাহর যত মনোনীত মন্দা আছে তাদের প্রতি সালাম আল্লাহ কি উত্তম নাকি তারা যাদের সাথে শরিক করছে তারা উত্তম না অবশ্যই আল্লাহ উত্তম এতে কোনো সন্দেহ নেই এবং সালাম দিতে বিশেষ ভাবে বলেছেন অন্যদেরকে সালাম আর আমাদের রসুলের নাম লিখিতে হলে তাঁর প্রতি সালাত পাঠাতে হবে এবং সালাম ও পাঠাতে হবে আল্লাহ রান সুরা আজহাপন আয়তের মধ্যে বলেন Allaha wa malayka tawuyusallun ala nabi Ya ajuhalladhin aamanu Sallu alayhi wa sallimu taslima Allaha wa rin Jاء Allah wa muntara pahishtara nabi sallallahu alayhi wa sallam তার সালাম পাঠাও এবং আল্লাহ তার মর্যাদাকে অন্যান্য নবীর উপর আরো বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ তৃতীয় নম্বর যে অধিকার সেটা হচ্ছে তাদের নামে নামকরণ করা যেমন কারোর নাম বাচ্চাদের নাম মোহাম্মদ রাখাই ইব্রাহিম রাখাই ইউসুফ এইভাবে এটা মোস্তাহ আপনার জীবনীকে প্রচার করা এবং তাদের জীবনী পরিবারের সকলকে শিক্ষা দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়া এটা হচ্ছে একটা মুস্তাহাব কর্তব্য তাইলে আমরা ১৩টি তাদের একবারে নিশ্চিত কর্তব্য আর মুস্তাফ চারটে অধিকারের কথা আলোচনা করেছি আমরা যেন তাদের অধিকারগুলো রক্ষা করতে পারি সেই তোকেল্লার কাছে কামনা করে এখানে শেষ করছি